জাবির রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন খন্দকে যুদ্ধের সময় আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম বললেন কে আমাকে খবর খবর এনে দেবে জুবাই রদি আলাহ তুআালাহু বললেন আমি আনব তিনি আবার বললেন আমার শত্রুপক্ষের খবর কে এনে দিবে জুবার রদি আলাহ তাল্হ্নহু আবারও বললেন আমি আনব অতপর নবী সাল্লাহ আলু সাল্লাম বললেন প্রত্যেক নবীরই সাহায্যকারী থাকে আর আমার সাহায্যকারী জুবাইয়ের